আল্লাহর আনুগত্য করো এবং তার রসুলের আনুগত্য করো আনুগত্য কাকে বলে ওই বন্ধু যেমন টুবি পরে সে আমিও তেমন টুবি পর বন্ধুর আদেশকে রূপে বাস্তবায়ন করার নাম আনুগত্য আর বন্ধুর আদেশগুলোকে সমর্থন করার নাম হল মোহাবত বন্ধুর সব আদেশগুলোকে সমর্থন করার নাম হলো মহাব্বত আর আদেশগুলো পালন করা বাস্তবায়ন করার নাম হলো এত আল্লা বলেনা তোমাদেরকে করতে বলেছেন কর নিষেধ করেছেন করোনা আল্লাহর নবী বলেন কামেল মুমিন যদি হতে চাও জীবনের থেকেও সন্তান থেকেও আল্লাহর নবী বেশি ভালোবাসা जीवन थे आल्ला नबी ने भलोबाषार मानी दाड़ी राखबिना नबीर जन् जीवन दिया भालो हो लोर। चूल रसुलरिक काटवि জীবন দিয়া নবীকে ভালোবাসার ব্যাখ্যা হলো আজান শুনে রাস্তায় ধরাবি আর টুপিওয়ালা দেখলে গালি দিবি মামড়ে গালি দিবি না না তুই যত বড় সুন্নি নামের টাইটেল লাগাও আমি বলবো তুমি জমিনের ডিজিটাল আশেক নামের বাটফা যাও গুজ কুন ইলানতা গর্বলী ইসরি ইসলাম কায়েম হয়ে যাবে এত সোজা কেবল আমি একজন বড় বক্তা বড় মুক্তি সাপ মহাদিস বলকেশ্বর তো কাবলি আদাদ কাবিলিয়তের কোন দাম নাই কোনো দাম নাই কবুলিয়াতের অনেক দাম আমার কণ্ঠ ভালো আমার শিক্ষা ভালো গল্প করে এই কন্যা তোর জন্য একটা ভালো ছেলে পেয়েছি না দুষ্ণু দুশ চেহারা এত সুন্দর ওই যুবক শিক্ষা অভাব নাই এই পাশ সেই পাশ বাড়িঘর সুন্দর যুবকের গঠন সুন্দর প্রশংসায় পঞ্চমুখ মেয়ে ডাক আধা ঘন্টা ধরে যে হয় আমার এত গেল সালাও গেল। যেই মেয়েটার সামনে যেই যুবকের গুন গান যুবক হাজারে একটা টাকার অভাব নাই পয়সার অভাব নাই চেহারা সুন্দর সত্যি বড় সবকিছু বলার পর মেয়েটাই ডেকে বলে যদি আমার দিলা আমার কণ্ঠের মতো ভালো কণ্ঠ নাই অমুক হুজুরের মতো বর্দ আমি হুজুর নাই এত বড় মুক্তি সাপ এত বড় মুহাদ্দিস এত বড় শিক্ষিত কয়তালাবিল্লিং এর মালিক আল্লাহ কয় এত প্রশংসা যে দুই করলি আমি আল্লাহর কাছে ওর কবুলিয়াতের কোন গ্রান্টি নাই এত টাইটেল থাকলে কি হবে আমি আল্লাহ জানি ওর মধ্যে বোনাফিকি আমানতের খেয়ান আমার কণ্ঠের বাহাদুরি করে কি হবে আমার এই টাইটেল এর করে আরে কাবিলিয়তের কোন দাম নাই কবুলিয়তের অনেক দাম ভাই আমার আল্লাহ পাক বলেন বান্দা নবীর কর আমার আনুগত্য কর এবং আল্লাহর নবী বলেন এর উম্ম তোরা সবাই দায়িত্বশীল আল্লাহর আদালতে দ্বারা দায়িত্বের জবাব দিতে হবে এই মা বাবা যারা আছেন আপনারা সন্তানের দায়িত্বশীল সন্তান অপরাধ করলে আপনি তেরো বারো যদি বাইতুল্লা ধাক্কা লাগায় লাভবাই বলেন আপনি তিন চিল্লা যদি লাগান ৩০ বছর পীরের দরবারে থাকেন আপনার বাবা যদি হয়ে থাকেন ছেলের অন্যায়ের কারণে আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব না দেওয়া পর্যন্ত বাবা আপনার কপালে জগনাথের দরজা খুলবে না সাহাবি দ্বারা এবিম্প আমার মা নাই বাবা নাই ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই কেউ নাই আমার কিসের দায়িত্ব নবী বলেন তোমার হাতটা তুমি ঠিক মতো যেই ডিউটির জন্য হাত বানাইছি ওই ডিউটি হাত পালন করছে কিনা জবাব দিতে হবে চোখ দুইটা যে ডিউটি করার জন্য বানাইলাম চোখ দিয়ে সেই ডিউটি উপায় নাই মানি আফু হিহিম অত কালিমুনা আই দিহিম অত আর বিমা কান বল এই কান বানাইছ কোরআন শুনবে বয়ান শুনবে এ কান দিয়া হেডফোন লাগাইয়া খালি ইউটিউবের গান শুনছে শুনি যুবক রাস্তায় হাতে কানের মধ্যে এখন আর এই কানের আওয়াজ শোনার মতো সেই পার্স নষ্ট হয়ে গেছে মা যদি কয় ভাত খাবি না কয়ে পরে ঘুমামু কানের পার্স নষ্ট করেছ রাষ্ট্রের আইন মোবাইলের আওয়াজ বাড়ানো যাবে না রিংটনের আওয়াজ ভাইব্রেশন করে রাখতে হবে মাইকে আওয়াজ দেওয়া যাবে না মানুষের ব্রেনে অ্যাফেক্ট করে অথচ মুসলমানের সামনে জনমের মতো ব্রেন নষ্ট করার মেডিসিন দালাল এরা আবার বিরোধিতা শুরু করো কারণ কি যার কাছে জিব্বার সমস্যা এর কাছে টক ঝাল মিষ্টি সমান যার নাকের সমস্যায় কাছে আতর আর পায়খানা সমান বুঝেন নাই যার চোখের সমস্যায় কাছে সাদা কালো সমান নষ্ট হয়ে গেছে। স্বপ্ন দেখছে এক বছর পরে এই জমিনে ঘোলা বৃষ্টি হবে আর এই পানি পান করলেই সে তার ছিঁড়ে যাবে পাগল হয়ে যাবে পরের দিন ওজিরে কয় শোন স্বপ্ন তো গভীর ঘোলা বৃষ্টি হবে পানি পান করলেই পাগল হজিরে কয় বাচ্চা এক্সট্রা পানি রেখে দাও সব খাইয়া পাগল হয়ে যাক আমরা ছাগল হয়ে যাই বৃষ্টি হলো ঘোলা বৃষ্টির পানি খাইয়া সব চান্দি গরম হয়ে গেছে খায় নাই দুইজনে বাচ্চা আর হজি জনগণ খায় আদায় বাচ্চা না পাগল অজিরও কি পাগল কয়েকদিনের পাবলিকের মুখে পাগলের গান শুনবে অজির কাবলিকের পাগল শুনে তো ছাগল হয়ে যায় না আমরা পারলে তুই কর আমি করুন না এবার অজিরও পানি পান করে রেখে বাচ্চা আসলে তুমি একটা পাগল বাচ্চা কয় অজির যখন পাগল কর তাহলে আর ছাগলের কাতারে থাইকে লাভ নেই पश्चिमा विश्व आज मुसलमान सामने एम कि दिल जे बनोदन दिए दिए मानुषम दुरबल कर फिल्म ওরা মাঝে মাঝে টাকা দেয় সুদে টাকা দেয় কত আরাম নগদ নগদ এগুলো দেখার পরে কিছু মুসলমান ওদিকে আকৃষ্ট হয়ে গেল হুজুর তুমি গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে বহু বয়ান দিলা না তোমরা যতই বলো আসলে আমরা মনে করি আমেরিকা শান্তির মালিক ইহুদি শান্তির মালিক রাশিয়া শান্তির মালিক ওরে মুসলমান নবীর ইহুদির চশমা লাগাইয়া রাশিয়া শান্তির মালিক না শান্তির মালিক হলেন আমার এরা বুঝে না এগো চোখ নষ্ট হয়ে গে গিয়া এখন বলে হুজুরেরা ভাগল হয়ে গেছে আসলে হুজুর পাগল না সময় মতো দেখবি কবরে যাওয়ার ঘরে কে ছাগল আর কে পাব তু দু খবর হাই নমি গুয়ম কে আজ দু জুদা বস বাহরকার আল্লাহর আদালত জবাব দিতে হবে ওই দিনটা ভয় করে দার দিল দেহ র আল্লাহর ভয়ন্তরে ঢুকাও আল্লাহর গোলামি করো নবীজি বলেন মান আহাবা শুন ফকত আহাব্বাণী যারা আমার শূন্যতের ভালোবাসে তারা আমাকেই ভালোবাসে অতএব নবীরে জীবনের আপন বানায় নাও কারণ আমার নবীর আদর্শের পবিত্র আদর্শ আব্রাহাম লিঙ্কনের আদর্শ সব না একমাত্র মদিনের নবীর আদর্শই হল পাপ ভাই আমার এখানে যারা নামাজ পড়েন জীবনে যত আমল করেছেন আল্লাহর দরবারে সব আমল কবুল হবে না সব আমল কবুল হবে না কোন আমল কবুল হবে হস করেছেন নামাজ করেছেন সবগুলো নে কামল কিন্তু সব হস কবুল হবে না সব নামাজ কবুল হবে না জীবনে একবার হস করা ফরোশ জীবনে একবার হস করা ফরোশ তবে হসটা কবুলিয়াতের দরজায় হলো কিনা না জবাব দেব বলে কবুল তো আল্লাহ করবে আরে আমি কইছি তোর হজ কবুল হয়নি কারণ তোমার সুদের খাতায় ভাইরা আমার সব আমল করতেছি কোন আমল আল্লাহ দরবারে পূর্ণ মাত্রায় কবুল হবে না হ্যাঁ ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে যে আমলের মধ্যে চারগুণ আল আমার দরবারে কবুল সংক্ষেপে বলে আমি মূল আলোচনায় চলে যাব যে আয়াতে বলেছেন আমলকে বরবাদ করো না চার আমল কবুল আবার এই চার तीन अपराधर कारणे चारोल एक नम्बर मधे गुण लागे इलिम दु नम्बर गुण लागे विशुद नियत নিয়তের ভেজাল হলে আমল কবুল হবে কবুলা ইনামাল পদ্ধতি কি তাও জানা ফরজ ভাইরা আমার নামাজ পড়া যেমন ফরজ নামাজের পদ্ধতি জানাও ফরজ কেমনে বর জানতে হইব না একজনে ভট্টা কথাকার নামাজ কিভাবে পড়তে হবে জানতে হবে না এটাকে বলে এলিম ইলিম জানবেন কেমনি এলিম নিবেন কোথার থেকে টেলিভিশন থেকে নিঃসন্দেহে তারা ভ্রান্ত আসতে বললেন কেন কথা যা কবা সামনে পিছিয়ে কোন খিলাখিলি নাই ঝগড়া নাই যারা ব্যক্তি মানে না তো আকা করে না হ্যাঁ ডাক্তার হওয়ার দরকার কি লাইব্রেরিতে ঔষধের বই বিক্রি হয় না তো থেকে একটা আইনে বই আমি হোমানে ঔষধ দেওয়া শুরু করি বাঁচাইতে না পারলো মারতে তো পারলো চারজন না চার দল মানে এক এক দলে লোক বেশি এক এক দলে লোক দল বলতে একজন না অনেক চারজন না চার দল ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين قال الله وحسنئولاء رفيق قال <تصفيق> الله نيজে কয় এই চার দল বন্ধু কতই যে সুন্দর এই চার দল বন্ধু আমাদের জন্য কে বানাই দিলেন আরও জোরে বলেন দল বন্ধু হল নবীগণ উম্মতের আর একদল হলো শেষে নবীগণের নাম হলো আগে কারণ নবীরা দুনিয়াতে আগে আসছেন পয়ে আদম শেষ নবী পয়ে আমার আখিরি নবী নবী আখিরি নবী আবু নেককারদের দল আপনাদের এলাকায় রোগী বেশি ডাক্তার ও কম না বেশি ডাক্তার একজন না অনেক আবার হোমিওপ্যাথিক ডাক্তার কবিরাজ হালুয়া বা কোনো অভাব নাই হালুয়া খাইলো তো রোগ ভালো হয় কথা কন্যা কেন যদিও তাদের সার্টিফিকেট দুর্বল ফিডান দইলে আর উভয় নেই ভায়রা আমার রুগী বেশি ডাক্তারও বেশি ডাক্তার বেশি হওয়া কল্যাণ না গজ কল্যাণ উন্মতের জন্য মুরুব্বী বেশি হওয়া কল্যাণ এজন্য আল্লাহ তালা প্রত্যেক দলের জমার ব্যবহার করেছেন বন্ধু হ্যাঁ যাও চার দল ব্যক্তি চার দল নবীগণ সিদ্দিকগণ নেককার যারা নেক করকে যারা বিড়ি টাই খাওয়ার আগে একটা পরে একটা হ্যাঁ ভাইরা আবার বেলায় তারা এই নেককারদের প্রশংসা আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে করেছেন যদি আল্লাহওয়ালা যারা অলি কামেল কামেন অলি মানি কার দাবি করুক আল্লাহর কসমা আল্লাহর বন্ধু না আল্লাহর বন্ধু আল্লাহর বিরুদ্ধে চলবে না না আল্লাহর নবী বলেন যারা বলি চোখে পরিণত হয়ে গেল ওই বান্দার হাত আমি আল্লাহর হাত ওই বান্দার জিব্বা আমি মাওলার কুদরতি জিব্বা হয়ে গেল ওই বান্দার পাও আমি মাওলার কুদরতি পাও হয়ে গেল কথা বুঝেন কিছু চোখ আল্লাহর চোখ এরা শরীয়তের উপরে আমল করতে করতে নফলে বাগাদ করতে করতে এত আগা যায় যে তার হাত কুদুরতি আল্লাহর হাত তুমি বলবে এলার্জির খাউজানি দিলে কি হইব রসুল আল্লাহ আল্লাহর হুকুম অনুযায়ী নিজের ইচ্ছায় চলে না তার চোখ দুটো চলে আল্লাহ রিসারায় নিজের ইশারায় চলে না তার জিব্বা চলে আল্লাহ ইশারায় বান্দার ইচ্ছায় তাহলে এলে মাসবে আমল সব কবুল হবে কোন আমল কবুল হবে চার জন কোন আমল কবুল হবে চার গুণ আলামের এক নাম্বার গুণ কি বর্তমানে নবী নাই বর্তমানে আছে সলিহীন স্যাক আসেনি কথা বলেন না কেন করে কেউ সাহস করবে নমরুদ্ করছেন যে কোদারে মারিয়ে গুলি করে আল্লাহর নবীকে আল্লাহ বলেন যারা আমার এদের সাথে যারা বেয়াদি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত ফাকাদ মানে এই হাদিসের ব্যাখ্যা পর ছয় পৃষ্ঠা বোখারেশরী কল বাংলা হয়ে যদি এত কিছু আরবি বললে দিয়ে আমি দেশেই না আর আমরা টুপি মাথায় দিয়েছি বটে ভিন্ন টুপিওয়ালাকে অশালীন কথা বলিনি আল্লাহর কসব দিল থেকে হিংসাও করেনি কৌমি মাদ্রাসায় পড়েছি হাত বেঁধে নামাজ পড়তেছি বুকের উপরে যারা হাত বেঁধে নামাজ পড়ে আজও পর্যন্ত হিংসা করিনি কিচ্ছু খালে অশালীন বলিনি আসতে আমিন বলতেছি জোরে আমিনওয়ালাকে কিচ্ছু বলিনি उन्म्मत गाली दी गोवाहा बुजुर्ग खाते तुम्हारे नाम उठो तुम जो बड़ार তুমি খাজা খাজা উদ্দিনের জিব্বায় ওয়াল টাইম জিকির ছিল তরু শরীফ ছিল তোমার জিব্বায় চলে কিবত শেখায় তার গালি তুমি খাজাকে মান चोल खाल अंतर तुम्हार अंतर अत भलो मानुष्ट के खराब कपाल भूना আমরা তো একদিনও গালি দেইনি তুমি বুকের উপরে হাত বাদলা কেন হ্যাঁ আমরা পর্যালোচনা করেছি যে বুকের উপরে হাত আমরা কেন এই জবাব দিচ্ছি দিতাম না তোমরা যে চল্লিশ বছরের নাবির নিচে ওলাদের ভিতরে পেস লাগাইছো এখন আমি ঠিক রাখার জন্য সমালোচনা করি না পর্যালোচনার ক্ষেত্রে বলি তাও অশালীন ভাষায় বলি অশালীন ভাষায় নয় কারণ আমরা বেয়াদ ন আল্লাহ দায়ার দান করুন তুমি ভাই জান গালি দাও হিংসা করো কেন তাহার যুদে একটু বেশি বুঝে ভালো এর একশন আল্লাহ দায়াত দান করুন সবার আগে আমাকে হেদায় করুন আপনাদের কেউ করুন আমার মুমিন সমস্ত মুসলমান ভাইদের করবুল হবে কষ্ট হচ্ছে না আমার হচ্ছে অনেক কষ্ট আপনারা একটু ধৈর্য ধরে বসলে আপনাদের ইচ্ছার উপরে আমি আর কিছু সামান্য কথা বলে আর না বস এখনি দোয়া করে দেশে ময়দানটা খুব দামি বসার সাথে সাথে উনমা কি আর একটু আগাব আল্লাহ সবাইকে কবল কর বিস্তারিতা তিন গুণ ধৈর্য কি ধৈর্য আছে নাকি কি আছে হমানে উঠতেছে কার জোতালয়ে যায় আল্লাহ বাড়ি দেখবো আর একজন জুতা নিয়েছে হ্যাঁ জীবনটারে কলবে কিছু ঢুকাও মেমোরি তো ফরম্যাট হয়ে যায় ঠিক করি আবার হেডারই তো ধরে ধৈর্য এত দাম ধৈর্য ধারণকারী সম্পর্কে আল্লাহ বলেন কে আমতের ময়দানে ধৈর্য ধারণকারীদের আল্লাহ বলবেন বিনা হিসাবে জান্নাতে যা ধৈর্য এত দামি একটি সম্পদ আমাদের মাঝে ধৈর্য নাই যে কারণে আমল কবুল হবে না ধৈর্য না থাকলে ও আদিষা যেই গালি দেয় মক্কায় বইয়া খালি খানা একটু দেরি হয়েছে বাসায় থাকব না এখানে নাই আমি গেলাম কই যায় অসে না দেশের ভিতরে যাইতেছে রাগ ধৈর্য এত একটি সম্পাদ আল্লাহ বলেন যদি কোন মুসিবর এসে যায় তুমি ধৈর্য ধারণ করে নামাজে দাঁড়াও ইয়া আজ্ঞু হাল্লাদা ইনস ধৈর্যের নাম আছে না আমল কবুলের জন্য চারটা গুণ তিন নম্বরে ধৈর্য তারাবীর ভিতরে তো আর খালি ঝরতেই থাকে ঝরতেই থাকে আমল চোর কি চোর আমল চোর ভাইরা আমার আল্লাহ আপনি আমাদের হেদায়াত দান করুন চার গুণ আল্লাহ হলো স্বামী আর স্ত্রী বলে জীবন তোমার জন্য স্ত্রী বলে তাই নাকি বলে হ্যাঁ যা চাইবো দিবা বলে চাইতে দেরি পাইতে দেরি না স্ত্রী বলে যদি দে তাহলে দিবানি বলো ভালো করে বলো স্বামী বলে চাইলেই দিয়ে দিব বলে এখনই আমারে তালাক দাও কি দাও এখনই আমাকে তালাক দাও স্বামী কইলি না জানো চিৎটা থেকে উঠতে গেলি কলি যাই বড় আঘাত দিলে রে বিবি বলে না তুমি না অদা করছো চাইলেই দিবা হ্যাঁ আমি ও আদা করছি চাইলেই দিব তো তালাক চাইছি দে এটা তো ভালোবাসার না বলে এটাই চাইলাম দাও দেখবো তুমি কেমন ভালোবাসা স্বামী বলে হবে না সমাধানের জন্য দুইজনে রানা নবীর প্রতিমধ্যে যাওয়ার পর স্বামী বেচারা রাস্তায় হোঁচ খেয়ে পা ভেঙ্গে গেল কান্না করে বিবি ডাক দিয়ে কয় ও স্বামী আমার আমাকে তুমি মাফ করে দাও আমি ভুল বলেছি আমার কথা উড্ডো করে নিন চলো বাড়ি চল এবার ডাকিয়া ভালোবাসার মাঝখানে আল্লাহ যার ভালো চায় তারে বেশি বেশি মুসিব দে তুমি হাদিস শুনেছ অথচ তোমার ঘরে কোনো পাও দুইটা যখন ভেঙ্গে গেল তুমি যখন কান্না শুরু করেছো নবীর আর একটা তুমি শুনেছো বান্দা মুসিবতে পড়ে যখন উহ বলে আখ বলে গুনা মাপচাওয়া লাগে না করে আমি এখন রাজি হয়ে গেলাম আল্লাহর রহমত যেখানে আছে আমিও সেখানে আছি আল্লাহর রহমত ধৈর্য কাকে বলেনি মুমিন বার বার আল্লাহ বলে চার গুণ আমল কবুল তিন নাম্বার গুন কি কথা কয়না এক নম্বরে এলেম দুই নাম্বারে বিশুদ্ধ দুই নম্বরে তিন নাম্বার ধর্জুর উপরে আর চার নম্বর গুণ হল এখলাস এখলাসওয়ালা আমল অল্প হলেই না যাত আখলিস দিই না আমল কিন্তু হতে হবে আল্লাহর বান্দি চামড়ার মুজা লাগায় রাস্তা দিয়ে যায় কে বান্ধা না পানি এনে কুকুর কে পান করায় দিল সাথে সাথে গাইবি আওয়াজ ওরে বান্দি তরুপরে চামনা তো হয়ে গেল অল্প আমল না যাতে হয়ে যাবে এক আল্লাহ এতটুকু কুকুরকে মহাব্বত করে পেয়ে গেল জান্ন আল্লাহর বান্দি একটা ঘরের মধ্যে কষ্ট দিছে। ধুকে ধুকে বিড়াল মারা গেল এই বিড়ালকে কষ্ট দেওয়াই তার জন্য জানান্না ভাইরা আমার চার নাম্বার গুণ হলো এখ্লাস যা করব যা বলবো কার জন্য আল্লাহ তরে ইন্না আমার নামাজ আমার রোজা আমার কোরবানি বেঁচে থাকা মরে যা কার জন্য নামাজ পড়ি কার জন্য ভাত খাই কার জন্য মুমিন যদি আল্লাহর জন্যই ভাত খাও চেয়ার টেবিলে খেতে পারবেনা চেয়ার টেবিলে খেতে আল্লাহর জন্যই যদি মুমিন খানা খায় টেবিল ছিল কারণ এটা কাব্যের পরিচয় এমনকি নবী আসন দিয়েও খানা খান নাই একবার খাই কেবর ছিলেন সাথে সাথে জীবনঈসা বললেন নবী আপনি আসন করে খানা খাবেন না এর দ্বারা অন্য তরী কে খানা খাইতি যেই মুমিন ঘুমাইবে কার জন্য কার জন্য মুমিন যদি আল্লাহর জন্যই ঘুমায় ঘুমের আগে উঁচু করে ঘুমাবে মুমিন যদি আল্লাহর জন্য ঘুমায় ডানাবে ঘুমাবে। জিকির করতে করতে ঘুমাবে আল্লাহ জিকির করে আমল নামায় সারা রাতের জিকিরের সবাব দিয়া দাও এনে মুমিন এ ক্লাসওয়ালা আমল অল্প হলেও জান্নাত অল্প হলেও অল্প একেবারে সামান্য আমল কিছু হবে আল্লাহ আল্লাহর মোহব্বতে হাঁটলে চোখ উপরে থাকবে না নিম্নগামী হয় দান করবো কার জন্য আল্লাহর মোহাব্বতে দান করলে দুই টাকার দামের শাড়ি জাকাত দিব না নাথিং শাড়ি থার্ড ক্লাসের শাড়ি আল্লাহ রসুল বলেন নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তা পছন্দ করিও না একটা কাপড় দাও পুরা ওরনাটা দিবেন হঠাৎ করে রসুলের হাদিস মনে গেল হজরত আলী এসে দেখে নতুন ওরনাটা দান করে দিল আলী বলে সবে অন্যায়নে দিলাম দান করে দিলে কারণটা কি বলে দান যেহেতু করবই নবী বলেন নিজের জন্য যেটা অপসন্দ অন্যের জন্য সেটা পছন্দ করা যাবে না নতুন ওর না আমার পছন্দ এটাই অন্যের জন্য পছন্দ করতে হবে আমার আব্বা জানে রদর্শের করে চলতে গিয়ে। আমি আমার পছন্দের ওরনা দান করে দিলাম শোভা নাল্লাই মাঠেই থাকে সিরাটা মসজিদে দেয় ওরে বাট পা দেবের ভিতরে পয়সা চলে না পুরনো হয়ে গেছে নতুন নতুন জামা কাপড় আলমিরার মধ্যে রাখছে টানাইয়া আতর না দিলেই তর অথচ নতুন নতুন জামা কাপড় কি জন্য রেখেছ বলে আমার নতুন বেআইনের বাড়ি যাব। নতুন বেআইনের সামনে কত আলাপ ওরে গজবের উকিল বাপ উকিল বাপ কি আমার জন্মদাতা বাড়ান আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ভাইয়ারা আমার রাগ করলেন ক্যান্সারে আমরা আক্রান্ত আছি এখলা সালা আমল পোহলেও না যা দরজা খুলে যাবে রে মুমিন আল্লা কাছে বড় আমল ওরে মুমিনের চেয়ার টেবিলের কথা বললাম খানার ব্যাপারে সর্বক্ষেত্রে আলোচনা করি আল্লাহর মহব্বতে যারা আমল করবে তারা গুণার দিকে হাত বাড়াবে না দেমাগটাকে ওদিকে কখনো নিবে না বেহুদা কথা বলবে না অনর্থ কাজে সময় ব্যয় করবে না বসে বসে দল শরীফ করো হ্যাঁ দোকানওয়ালা কোন তাবোকানে আলিহ বলতে হবে রসুল বলেন যারা আমার জন্য দোয়া করে আমার আহালের জন্য দোয়া করে না তার দোয়াটা অপূর্ণাঙ্গ দোয়া এজন্য শুধু রসুলের উপর শান্তি না তার আহ আলিবানো ২০ মিনিটের বেশি লাগবে না আল্লাহ নদী বলেন মহাব্বতের সাথে যদি দরুদ শরীফ তোর মরণ হবে না মরণ হবে না জান্নাতের খাতায় নাম তা না লেখা পর্যন্ত একবার মাঝখানে বিড়ি টানবি তিনবার কি কথা গান কি মজা টানে টানে আল্লাহ আল্লাহকে দায় গুন আল আমুল কবুল আল্লাহর দরবারে চার গুন আল আমুল কবুল এক নাম্বার গুণ দুই নম্বর বিশুদ্ধ তিন নাম্বার ধৈর্য চার নাম্বার। এই চার গুনালা আমল কবুল সন্দেহ হওয়ার জন্য এত দামি স্বর্ণ স্মরণের দোকানগুলো সন্ধ্যা সাতটা সাড়ে সাতটায় বন্ধ হয়ে যায় শুধু দরজানা। কেচি গেট লাগায় আবার পাহাড় আদার আছে দুই দল চোর তোমার পেছনে কাজ করে মিনালি একদল মানুষ শেতান আর একদল জিনিস আছে মানুষ শেতান মানুষের থেকে গোপন, মানুষটা বড় না প্রকাশ্যক্রন চক্রান্ত বড় জটিল বড় জটিল ইবলি সেবল আল্লাহ বলেন ইন্দাই তনি কানা শয়তানের চক্রান্ত দুর্বল আর মানুষের ইউসুফ সাবধান কারো কাছে বলিস না জুলাইখা যা করেছে ইউসুফ নবী বলেন এগুলো তো বলার কিছু নাই কিন্তু সে পবিত্র তর্জনের জন্য আমার উপরে তো হোমক দিল कथाचा कथा बोलते তুহি মেহরা গাহাদা না ওদিকে যাব না চারজনাল্লার কাছে কবুল কয় গুনালা আমল চোর আছে কয়ে দল কথা বলেন এই চোর আপনার চার গুণালা আমল চুরি করবে তিনটা দরজা আর ওজোরে বলেন এক নম্বর দরজা হলো শিরিখের দরজা এক নম্বর দরজা কি আর ওজোরে বলেন শী মানে আল্লাহর মতো কাউকে মনে করাটা একটা আল্লাহর মতো কোন আল্লাহ নাই আল্লাহ হলেন রাজ আল্লাহর মত আর কোন রাজ্ক কোন মানুষকে রাজ্ক বলে ডাক দেওয়া হারামাকি রাজ্জাক এর গোলাম তাহলে বান্দা রাজ্ক হবে না হবে আব্দুর রাজ্জাক শুধু রাজ্ক বলে ডাক দেওয়া গুনার কাজ আব্দুর রাজ্জাক আব্দুর রহমান আব্দুল করিম আব্দুল্লাহ যদি তুমি আব্দুল বাব দিয়ে আল্লাহ ডাকো কত ক্যান্সার রামগোবিত কত ক্যান্সার এরপর নাম কি লাইন মতো আছে সন্তানের নাম নদী কি নদী হৃদয় হাসি খুশি সবুজ গম্বুজ সাগর সাগর এক বুজুরগ হয়েছে বাড়ি খায় হুজুর আমার ছেলেটা অসুস্থ একটু দোয়া করেন হুজুরে খায়ালয় পেট টাইট করে এবার দোয়া করুন তোমার ছেলের কি রোগ রোগের শেষ নেই নাম করা এটা বেরাম হুজুর বলে দরি পরে দোয়া শুরু করি নামটা কি কয় সাগর হুজুর দোয়া মত সাগরে আমার তিনবার বাড়ি মুসলমান বড় দুঃখ মুসলমান সারা দুনিয়ার বেঈমানের মধ্যে মুসলমানি কোনো নাম আছে কথা কত বেলা সারা দুনিয়ার বেদিনদের মাঝে কোন মুসলমানি নাম নাই অথচ মুসলমানের ঘরে ঘরে ঘরে ঘরে বেদিনদের নাম তুমি বলো ইসলামের মধ্যে মুসলমানের নামের অভাব আছে নাকি ডাকিছে সন্তানের নাম বলে হৃদয় কেউ হাজির হৃদয় কা ভালো নাম নাই নাম আছে আল্লাহ জান দিয়ে দিয়ে ভাইরা আমার রাগ করেন চার গুণাল আমল চুরি করবে কয়ে দল সরে দরজা কয় না এক নম্বরে শিরক আল্লাহর মতো কাউকে মনে করার নাম ঠিক আরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন সব গুনাহ মাফ হবে শিরকের গুনাহ না ইন্না আইয় শরাকাবিহি ওয়ায়াগফুরু মা দুনা যালিকা ليمن يشاء ومن يشرك بالله فقد افترا اسما عظيما ومن يشرك بالله فقد ضللنا ضلالا بعيدا ومن يشرك بالله فقد حرم الله عليه الجنه আল্লাহ বলেন যারা শিরিক করবে এদের উপরে হার হাকিম তার সন্তানকে বলেন সিঁড়ি কে একটা মারাত্মক আবার আল্লাহ কয় জুলুম সিঁড়ি কি জুলুম আর একটা মারাত্ত কুধু জুলুম না জুলমেম বড় জুলুম জুলুম তিন প্রকার প্রথম প্রকার আল্লাহ করা দ্বিতীয় প্রকার জুলুম বান্দার সাথে তৃতীয় প্রকার জুলুম হলো নিজের উপরে রব্বানা জল আঙুফুসানা আদম নবী বলেন আল্লাহ আমি নিজের নক্সের উপরে জুলুম করেছি মাফ বাইরা আমার আল্লাহ কয়জন সন্দেহ আল্লাহ কয়জন আল্লাহর মত আর একজন আছে আল্লাহর গুণের মত কারো গুণ আছে আল্লাহ একজন আল্লাহ কয়ে কথা বলেন আল্লাহ না গাইরুল্লাহ আল্লাহ কয়েজন শেষদা কি আল্লাহ পাবে না গাইরুল্লাহ বুঝা কন শেষদা পাবে আল্লাহ না গাইরুল্লাহ আল্লাহ কয়েজন নী আল্লা গাই আল্লাহ না ইহ মানে কয় আল্লাহ আরো জোরে বলমাত্রই এই ইল্লাহ নিয়েও এখন ভাইরাস বলে ইল্লা আল্লাহ চলবে না হাটা জারি রে আমি দাম বার কাত হুম বলেছেন সেই আলেম বলবে ইলাল্লা জিকির কাির টিকির মসজিদে চলবে না মসজিদে চলবে না মন্দিরে চলবে ব্যাপার আল্লাহ জিকির মন্দিরে চলবে কোথায় যারা মসজিদে আল্লাহ বলেন তার থেকে বড় জালেমার কে হবে যে আল্লাহর ঘর জিকিরে বাধা দে লাভ দাও কেন আমি দেই না কে যেন দেওয়ায় লাভ দেয় না রে বাবা জবাব যদি চাও কোরআন হাতে নিব আর এক হাদিস নিয়ে আমি তবে একটা তোমার পক্ষের খেলোয়াড় যখন উইকেট ফেললো তুমি এমন জোরে চিল্লায় উঠলা টিভি লাখি ঠেলায় পরে গেলো ঘুমন্ত বাচ্চা ভয়ে উঠে গেল বলো পাকিস্তান ভারত খেলা তুমি এখানে বসে কেন চিনল এই জবাব যেদিন দিবি ওই দিন আমি কোরআন হাতিসার জবাব দিব পূজা নিয়ে আর নাই বয়ানে কেন লাফা হাকি কাতার কারদা বাস এ নবীর উন্মতের দল অনুরোধ করে বলছি এই তিন দল তিনটা মারাত্মক অপরাধ থেকে নিজের আমুলকে বাঁচাও এক নম্বরে কি বাঁচাও সিরকির গুনা বড় মারাত্মক আল্লাহ বলেন হাসরের ময়দানে যুক্ত দেওয়া হবে না দুই নাম্বারে শিরিখিল তিন নাম্বারে শিরিক ফিল হুকুম চার নাম্বারে শিরিখ পাঁচ নাম্বারে শিরিক কোন ব্যাখ্যা দিব না শুধুমাত্র কত কবর আছে নিজেরই সন্তান নাই বিয়াও করে নাই শাহজালাল রহমাতুল্লা জীবনে বিবাহ হই মুমি তুমি জমিন খাট আল্লাহর জমিন আল্লাহ যেহেতু পছন্দই হয় না আল্লাহর জমিন থেকে পালা যাও সন্তান দেয়ার মালিককে নাকি স্ত্রী ছেলে না ক্ষমতা কি স্ত্রী কার ক্ষমতা ওরে স্বামী তোমারও দোষ নাই বিবির ও দোষ নাই সবকার কুদুরাহি সমতিব অহলিম ইনসলি মশা উ সব জু হুম দু ন ইনা সানু মশা উ আকিমা ইন্দ কাউকে মেয়ে দেই কাউকে দোকানে দেই কাউকে কোনোটাই ক্ষমতাকার ছেলে হোক মেয়ে হোক দুই দেয় দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো একত্রে দুই সন্তান তিন চার পাঁচ সাতটা দুই সন্তানের মা বাবা গরিব নাই পাঁচ সন্তানের মা বাবা ধনী সন্তান কম বেশি ধনী গরিব হওয়ার মানদণ্ড নয় ধনী গরিবের বয়স সন্তান মারিস না রিজিক দেওয়ার মালিককে আল্লাহর কাছে কোনো অভাব আছে নাকি ওরে মুমি আল্লা কাছেভীরে চাইলে পাবি মহিলা চাইলেও পাবি পুরুষ চাইলেও পাবি ধনীরা চাইলেও পাবি গরিব চাইলেও পাবি কেন আমি আল্লাহর কাছে কোনোটার অভাব না দুনিয়াওয়ালা দিতে দেরি করে কেন দরজা তালা কেন ধমক দেয় কেন একটাই কারণ ওরা সব হলো হকিনুমুল্লাহু গণিক ওয়ার মালিক সন্তান দেওয়ার মালিককে ভালো একটা বউ দেওয়ার মালিককে তুই এত ব্যস্ত হইনি কেন তুই যে আনতেছ তোর বাপমার গোষ্ঠী শুদ্ধা টাকা পয়সা ওরে খাওয়াইছো চুরি কইরা রা মনে তোরে যদি তেরো বার কচম দেয় আরো ছয় হাজার জীবনে আর আর কি জীবনের শান্তির একটা নীর হলো সতী সাধ্য স্ত্রী গরিবের মাইয়া নেবি তবে কোরআন শরীফ পারে কিনা এটা দেখে তোর দুইটা হাত আছে না খাটতে ভালা যে খোদা আমার হাত লাগবে না আমার বউ আমারে খাওয়াইবে আর হৌর বাড়িতে আমি আর যদি হাতের বাহাদুরি থাকে চিল্লায় বলবি আমি একা খাবোনা আমার হাতের কামাই আমার শ্বশুরের গুষ্টি শুদ্ধ খাবি বড় কথা আর হ্যাঁ দেখাবি সকাল বিকাল খানার আগে পরের মাসুল দিতে হবে আল্লাহ আমাদের প্রত্যেক যুবককে কবল করে ফেসবুক চালাইস না সাফা সফা ভাঙ্গে গেছে আয়নার সামনে দেখছোন পর্যন্ত তোর চেহারা নষ্ট হবে না তোর চেহারায় নূর নাই কেন বল তোর এই মোবাইল চৌবান নিয়ে গেল জীবনটাও নিয়ে গেল তোর বন্ধু আমরা টুপিওয়ালা সারা কেউ নাই তুই যেই বন্ধু নিয়ে আমাদের আড্ডায় যাও টাসের আড্ডায় যাও লুডু খেলো ক্যারমোর্ড খেলো করে বলছি এই বন্ধুগুলো তোরে জবাই করার দশ দিন খাওয়াবি তোর সালাম দিবে একদিন খাওয়াবি না গোপনে তোর নদীর পাশে ফেলে আল্লাহে বন্ধু বন্ধুর বই তো বন্ধুরে কি করছে বাড়াবাড়ি করবি জবাই করে ফেলানো ফালাইছে কত ঘটনা শুনতে চাও বুজুর্গদের বন্ধু হাও এবং দেশের বিরুদ্ধের ষড়যন্ত্র থেকে নিজেকে বাঁচাও তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি আমার মতো হুজুর না স্কুল কলেজ ভার্সিটিতে নাই তুমি পারো না কেন তুমি কেন পারো না কপাল পরে গেছে যৌবান দিবেন কে হায়াত দেওয়ার মালিক সম্মান দেওয়ার মালিক তো সে আল্লাহর আনুবত্য করে চলো তোমার মতো হাজার লাখ ও যুবক নামাজি লম্বা দাঁড়িওয়ালা স্কুলে পড়ে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে চাকরি করে ব্যবসা করে ড্রাইভারি করে শ্রমিকের কাজ করে নামাজ করে তুমি পারো না কেন আল্লা কাবো না মা বাবার সাথে খারাপ ব্যবহার করবো না সহি কোরআন আলা কান্নাওয়ালা বুজুর্গ আমলা একজন অলির বন্ধু হ্যাঁ সম্পর্ক আগায় নিব দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করবো না থাকে নামাজি বানায় দেন রসুলের সুন্নতের আমুলওয়ালা আশেখ বানিয়ে দেন ইমান আমুল মজবুত করে দেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আয় আল্লাহ চার গুনালা আমল বানায় দেন গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন আয় আল্লাহ একজন খাতিওলির বন্ধু বানায় দেন আমাদের তো কবুল করে নেন তে মজবুত সবাই জিব্বা নারায় পরেন হাদিসারী বেন বলছেন কোন দোয়ার শুরুতে ইয়া আরামার রি পরে আল্লাহ তালা দয়া করে বান্দার গুণা ক্ষমা করে দিবি ইয়া আরামার রামার রেমিন ইয়া আরাম রহিমিন اللهم جعلني في عيني صغيرا وفي عيني الناس كبيرا اللهم اتبناهم بما شئت اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم اللهم نفر قلوبنا بنور معرفتك اللهم تهدر قلوبنا عن غيره. يا الله মুরব্বী এ সাহ কত যুব কত ছোট ছোট বাচ্চা কত ছাত্র ভাই পর্দার কত মা বোনেরা হাত তুলেছে আপনার রহমতের সামনে কিচ্ছু না আল্লাহ বড় বড় বেমানেরও তো আপনি ক্ষম ক্ষমা করে দিয়েছিল আমরা তো আপনার আদরের নবির মেহরবানি করে নবী আমাদের কামা চলা হাম গুজাস বর বা দিল না করি গুনাগার বলে তা দিয়ে না রে আয় আল্লাহ শয়তানের দোকায় পরে নবসের দোকায় জীবন তারা না করেছি রেলা অন্তরকে না পাক করেছি আপনার রহমতের দরজা সারি না গুনাগার বলে তারা দিয়ে গুনারে অল্লা জীবনের সকলের সব গুণাগুণ করে মাহফিল না যাতে রসিলা দেন প্রতি বছর হকের ব্যানারে মাহফিল কবুল করেন আয় আল্লাহ আলোচনা যা হয়েছে ভূত ক্ষমা করে দেন আল্লাহ পৌঁছায় আদাম নবী থেকে আজ পর্যন্ত যত মুবর মেহরবানি করে সকলের রৈরু করে সবাব পৌঁছায় আমল করি নবীর দেখতে পারলাম না রে নবীজির আদর্শ এত সুন্দর না জানি আমার নবী কত সুন্দর আয় গুমের ঘরে যদি হয় মসজিদ গুলো কবুল করে নেন্লাহ সারা দুনিয়ায় শান্তির ফায়সালা করে দেন্লো আয় আল্লাহ বিদেশের ঘরে যারা ব্যবসা করে চাকরি করে হেফাজত করে ন রহমত দান করেন বারবার মুসলমানের উপরে দয়া দান করেন অল্ল থাকার মতো ঘর না মতো মত কোন আয়োজন নেই পরনের ভেতরে ভালো কাপড় নাই রে কত কষ্ট করে জীবন চালায় জীবন জনার বিপন্ন করে হেফাজত করেন জালেম মুনাফিকেরে হেদায়াত দান করেন না হয় ধ্বংস করে নেন্লাহ মায়ানমারের মুসলমান যারা আমার দেশে আসছে মেহরবানি করে দ্রুত সঠিক স্বাধীন ভাবে ফিরা দেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিন মাফ করে দেন আয় আল্লাহ জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাওয়া দেন বানায় আয় আল্লাহ নবীজির কাঠে আশেখ বানায় আয় আল্লাহ কোরআনটা করে দেন মা বন্ধের দেন দাম্পত্য জীবন সুখময় করে দেন আল্লাহ ওদায় আর মালিক কোরআন হাদিসের এলিমের নূর দিয়া সিনহাটা ভরপুর করে দেন আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে করে পড়া করে দেন করে দেন অল ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন অল উদয়ের মালিক অন্তর থেকে রিয়া হাসাত শিবির দূর করে দেন এখলাস অন্তরে দেন করেন অল দেখবে মা এখনো ঘুমায় নাই আর একদিন আপনার গোলাম এখানে আছে যাদের মা নাই বাবা নাই অন্ধকার কবর থেকে দেওয়ার অপেক্ষা ওরে সন্তান কবরের ভেতরে মা বাবাকে সাদা কাপুরের প্যাকেট করে রাখছি ওই মা বাবার জন্য কি একটু দোয়াও করতে পারো না ওদায়ের মালিক কুদরতের নজর দিয়ে দেখেন কারা মতো হাত তুলেছে গুনাহের কারণে দিলটা পাথর হয়ে গেছে চোখে পানি মজলিসে কারো আমিন কি আপনি কবুল করবেন না যার উচিলায় আপনি মোহাম্বতের নজর দিলেন তারালা কলক দান করে নল গুন প্রতি ঘৃণা দেন বেশি বেশি ন্যা কামলের তৌফিক দান করে মা বাবা স্ত্রী সন্তান মাদ্রাসা মসজিদ সবকিছু ছাত্রের মাঝে মিল মোহাম্মত করে দেন প্রত্যেকটা যুবকেরা আমিন কবুল করে নেন দাড়িওয়ালা নামাজি কোরআন করেন ব্যানারে যারা মানুষকে ধোকা দেয় তাদের হেদায় তাদের ধোকার থেকে আমার ইমান আমল হেফাজত করো চলার পথে কুদুরতের হাতে হেফাজত করে না হঠাৎ মরণ থেকে হেফাজত করে